আমি দক্ষিণে যেতে চাইলে আমি উত্তরে কিভাবে যাব আবার উত্তরে যেতে চাইলে দক্ষিণে কিভাবে যাওয়া হবে পশ্চিমকালেও না উপরের দিকে যেতে চাইলে তখন কি দিকে যাওয়া সম্ভব আমি তো দিকে জান্নাত উপরের দিকে আমি উপর দিকে যাচ্ছি আর যারা যাহা নামে তারা নিচের দিকে যাচ্ছে সুম্মা রাহু আস পালা সাহা আমি এই মানুষকে হীনদের হীনতমে নিচ তমে নামিয়ে দিয়েছি আবার কাউকে যাবেন তিনি দিকে যাবেন কি করে দিয়েছেন জন্য পথ অনুসরণ করা যাবে না নিচের দিকে যাচ্ছে তুমি তো উপরের যাত্রী যেমন নবী সাল্লাম বলেছেন ছয়শ বান্ন নম্বর হাদিস আলবানি বলেছেন হাদিস টি সাহি নুতা তোমরা জুতা পরে সালাদ পড় নাল্লা সাল্লামে সাহাবিরা সবাই জুতা পরে সালাদ পড়তেন মসিদ নবির মধ্যে জুতা পায়ে রেখে সালাত পড়তেন জুতা পায়ের ভূষণ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 শিরভূষণ যদি থাকে দেহ ভূষণ যদি থাকে পদভূষণ থাকবে না কেন সেটা তো ভূষণ একটি অফিসে যেতে আমরা তো সু একেবারে সুন্দর করে ভালোভাবে আমরা সুটাকে দেখে নিই ঠিক আছে কিনা কালার ঠিক আছে কিনা সুন্দর করে তারপরে অফিসে ঢুকি আল্লাহর অফিসে যেতে সু লাগবে না স্যান্ডেল লাগবে না জুতা লাগবে না এটা স্বাভাবিক কিন্তু দুঃখের বিষয় হলো এখন তো মসজিদগুলো সব এমন পাকা মোজাইট করা টাইলস করা মার্বেল পাথরে মোড়ানো যে জুতা চলে না তারপরে যদি কারো জুতা নতুন হয় একদম পরিষ্কার হয় জুতা পায়ে দিয়ে সালাত সমস্যা নেই নবীজি নির্দেশ জুতাহীনভাবে নামাজ পড়া ইহুরিদের স্বভাব আজকে কি দুর্ভাগ্য আমাদের জুতা পায়ে দিয়ে ফরজ সালা তো পড়ছেই না কোনো নফল সালা তো পড়ছে না কি জানাজার সালা যেটা মাঠে হয় সেখানে তো অন্তত জুতাটা পায়ে দিয়ে জানা যা সালাদ পড়তে পারি সেখানেও জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় আর কেউ বা সামনে বা পেছনে রাখে কি অজ্ঞতা হিন্দুদের মতো হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে এই জন্য তিনি কঠিন নির্দেশ দিয়েছেন তারা মুজার মধ্যেও সালাত পড়ে না তোমরা রেখে সালাত পড়বা জুতা স্যান্ডেল রেখেও সালাত পড়বা এখন যেটা পাওয়া যায় মোজা খোলার কোন দরকার নেই পুজো করে যদি মোজা পরা হয় তাহলে যিনি মুকিম বাড়িতে আছেন তিনি একদিন এক রাত তিনি উপরে উপরে মাসে মাসে করতে পারবেন হাত পরে পায়ের শুধু আটটা বোলালেই হয়ে গেল অত সুন্দর সুবিধা তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হওয়ার কোনো সুযোগ নেই তাদের বিপরীত স্রোতে আমাদের যেতে হবে যেমন দেখুন আরেকটি বিষয় আমরা রোজা রাখছি ইহুদে খ্রিস্টানা রোজা রাখে এবং তাদের মতো হয়ে যাচ্ছে কিনা পুরোপুরি এই জন্য একটু আলাদা হতে হবে আমাদের সেটা কি খ্রিস্টানরা রোজা তো রাখে সাহারি খায় না তাদের বিরোধিতা করার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 তাদের উপরে গজব পড়েছে তাদের আরেক দলের উপরে যাচ্ছে আরেকদিকে সেটাই সেজন্য নবী সাল্লাহাম বলেছেন হসমা বাইনা সিয়াম উখলাত আমাদের সিয়াম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 রোজার মধ্যে একটা পার্থক্য রচনা করা আছে দেখুন আরেকটি হাদিস নিয়ে এসছিউদ দু হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস আলবানি বলেছেন হাসান অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস অর্থাৎ এর অর্থ হল দিন ততদিন বিজয়ী থাকবে শক্তিশালী থাকবে যতদিন মানুষ ইফতার সূর্যাস্তের সাথে সাথে করবে তা তাড়াতাড়ি করবে কেননা খ্রিস্টানরা বিলম্বিত করে অন্ধকার করে তারপর ইফতার করে এতটুকু শক্তিশালী হওয়ার একটা বিষয় এখানে লুকিয়ে আছে প্রিয় দর্শক সময় হচ্ছে একটি বিরতির বিরতি শেষে আবারও আসছে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন प्रत्येक नेक दश लेखा प्रत्येक खराब क्या तरह समपरिमा लेखा सही बुखारी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 कबर मरारे प्रथम जर आकार सबुज कल शयर जमीन चेपे तक डान दिखी बड़गुल বিরতির পর আবারও ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে দর্শক যে হাদিসটি একটু আগে বলেছিলাম আবুদাউদের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 রোজা শেষ কেউ যদি বলে তুমি চিটাগাং থেকে যাও চলতে থাকো ঢাকা পর্যন্ত চলবা ঢাকা আসছে বলেছে আকবর আল্লাহ মিন হা হুনা ও আকবর মিন হা হুনা অগর শাম সুকরা যখন পূর্ব দিক থেকে রাত আসে থাকবে পশ্চিম দিক থেকে দিন চলে যেতে থাকবে এবং সূর্য অস্ত্র চলে যাবে তখনই রাত হয়ে গেল অর্থাৎ রোজাদার তার ইফতারের সময় ঢুকে গেল নবী সাল্লাহ রাতের সংজ্ঞা দিয়েছেন এটা রাত আসলেই রোজা শেষ তখন এক শ্রেণীর লোকেরা তারা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে তারা জাহান্নামিদের পথ মাকদুব আলাহিমদের পথ ধরেছে গজবপ্রাপ্ত এবং ইব্রাদদের পথ ধরেছে মাগরীবের বহুক্ষণ পরে তারা ইফতার করে মজুবুল্লাহমিন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 এমন রিক্সের মধ্যে সে এসে গেল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা কিছুতেই যাতে মকদুব আলিম এবং দলিনের পথে না চলি এদের পথে চলা যাবে না আমাদের এর সামান্য ইফতারের একটি বিষয় কত গুরুত্বপূর্ণ যে ইহুদি খ্রিস্টানদের ইফতার হয় এগিয়ে যেতে যেতে সব পয়েন্টে এগিয়ে আসে এটাই তো নিয়ম ক্ষুদ্র পালুকার কণা বিন্দু বিন্দু জল গড়িতলে মহাদেশ সাগর অতল ছোট ছোট করেই তো বিশালতায় যেতে হয় প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র বিষয়ে যদি ইসলাম হেরে যেতে থাকে তাহলে তো বড় বিষয় হেরে যাবে লাইলা বলছেন যে আমি আমি ইচ্ছে করলাম এক না গাড়ি আমি দুই দিন রোজা রাখবো মাঝখানে কোন ইফতার করবো না আমাকে নিষেধ করলেন যে না এইভাবে রোজা রেখো না তিনি বলেছেন যে রসুল্লাহাম আমাকেও। এভাবে কন্টিনিউ রোজা রাখা থেকে নিষিদ্ধ করেছেন ইফতার বিহীন থেকে এবং এক নাগায়ে দুই দিন রোজা রাখে তোমরা ওদের মতো করোন খ্রিস্টানরা দলীন আল্লাহ তাদেরকে এটা আদেশ করেন নাই ওরা মন বানিয়ে নিয়েছে মন কাজ করার নাম তো এবাদত না এবাদত হলো আল্লাহ যেভাবে বলেছেন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 করে ফেল বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই কারণ বাড়াবাড়িমূলক এমাদত গুলি সেগুলি তো আল্লাহর হুকুম নয় অথবা সেটা এমাদতের সংজ্ঞাতেই পড়বে না ওগুলি শুভ হাত এমাদত নয় কিন্তু দেখতে আবাদতের মতো মানুষ ধোকা খেয়ে যায় মনে করে সমস্যা কি আমি তো ভালো কাজে করলাম নজবুল্লাহ এটা করা যাবে না দেখুন আরেকটি হাদিস আনাসে মালিক নদী আল্লাহ তালনে বলছেন কিভাবে নবীজি মকদুব আলহিম দলিনের জীবনধারা থেকে তাদের সংস্কৃতি থেকে তাদের পারিবারিক জীবন সামাজিক জীবনের সাজজ্জ সাদৃশ্য হওয়া থেকে মুসলিমদেরকে রক্ষা করেছেন ধর্ম হল যখন কোন নারীর পিরিয়ড শুরু হয় হাইস শুরু হয় তারা তার সাথে আর খায় না ঘরেও থাকে না তাকে নাফাক মনে করে নবী সালামে সাহাবিরা তখন নবীজিকে প্রশ্ন করলেন আমরা কি করব তখন আল্লাহ এটা কষাদক বস্তু অতএব নারী জাতিকে হাইজ অবস্থায় তাদের সাথে মেলামেশা করো না সুরালা দুইশো বাইশ নম্বর আয়াত তখন না এই ব্যাখ্যা করে বলে দিলেন এসন ই পিরিয়ড অবস্থা নারীদের সাথে সবকিছু করবা ঘরে থাকবা তাদের রান্না খাবা একসাথে ঘুমাবা সব করবা শুধু মিলামেশা করা যাবে না আর সব ঠিক আছে ইহিদুদের কাছে যখন এই বার্তা পৌঁছলো যে নবী নারীদের সাথে একসাথে ঘরে থাকতে অনুমতি দিয়েছেন একসাথে খেতে অনুমতি দিয়েছেন সবই অনুমতি দিয়েছেন তখন তারা বলল মিন ইল্লা বললো মায়ুরিদু যে এই ব্যক্তিটি মোহাম্মদ সাল্লা সাল্লাম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 ভিতরে ভিতরে প্রচন্ড রুদ্ধ হয়েছেন ওরা নবীজির চেহারা রাগ দেখে এই দুইজন সাহাবি বেরিয়ে গেলেন তারপরে কিছু হাদিয়া আসলো দুধের হাতিয়া নবজির কাছে আসলো নবী লোকের পিছনে পাঠালেন যে এদেরকে নিয়ে আস হাসা কাহুমা তারপরে তাদেরকে নবজি দুধ পান করালেন তখন আমরা বুঝলাম যে না নবজি খুব একটা রাগ করেননি তাদের পছরই শুনে তিনি অতবাক হয়েছিলেন যে কিভাবে ইহুদিদের মতো তারা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 তাদের পথে গেলে তো এই তরুণ তরুণীদেরকে জাহার নামে যেতে হবে আল্লাহর গজবে পড়তে হবে আল্লাহর মন্দ জিনিসকে ঘৃণা করার মতো এত বেশি গিনাকারী আর কেউ নেই মন্দ আল্লাহ এত বেশি ঘৃণা করেন এজন্য জন্য হারাম করেছেন বিচার হারাম করেছেন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 আবার যখন ওটা একটু কমে যায় তারও নিচে গিয়ে পড়ে আবার উঠায় আনে আগুনে নী প্রশ্ন করলেন এরা কারা দিলেন নারী জালিক আজকের কৃষ্টি কালচারে নারীদের প্রদর্শনী কিভাবে চলছে কোনো কিছু বিজ্ঞপ্তি দিতে গেলে একজন তরুণী মেয়েকে এনে অর্ধ উল্লঙ্গ করে সামান্য স্বল্প বসনা করে তাকে প্রদর্শনী করা হচ্ছে পুরুষদের সামনে তারা গায়িকা হচ্ছে রাস্তা কিভাবে হারিয়ে গেছে আজকে একদল মুসলিম আলহামদুলিল্লাহ মুসলিম ও বৃহত্তর অঞ্চলে ঠিক আছে তাদের নারীরা কখনো নাচতে যায় না সিনেমা হলে সংস্কৃতিতে করতে যায় না যাবে না কোনোদিন ইনশাল্লাহাম তারা এই পথে থাকবে এসব যারা আল্লাহ তাদের অন্তরকে আলোতে উজ্জ্বল করে দেন আসমান জমি যতদিন থাকবে তারাও ততদিন ইমানের পর টিকে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা অতএব যাদের পথে চলা যাবে না তাদের পথে আপনারা চলবেন না ওটা জাহার্নামের পথ সেই পথে গেলে আর জাহ্নাত পাওয়া যাবে না আল্লাহ আমাদের রক্ষা করুন মাগদি আলাইহিম দুআলিনের পর থেকে আমাজাদ করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া أشهدوا آمَنُوا <تصفيق> الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم, لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم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 पाउंड एकॉन्टाम्बार 011-32-301 आइबेन्ट जी बी बान्डो एल ओ वाईडी 3096-34-01-024-1 नई दुई स्ट कोड 30-00-083 स्वेप बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठिये आमादर इमेल कोरून admin at the rate pctv.tv pctv मानोवत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 सकाल छटादेश